আলহামদুলিল্লাহ হি রবিল ও সালাম আম্মা রসুলহিন সিরিজের গত পর্বে আমরা তাওয়াহিদের প্রকার তিনটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছিলাম এবার আমরা প্রতিটি প্রকার সম্পর্কে বিস্তারিত জানবো এই মজলিসে আমরা আলোচনা করবো তাওহিদের প্রথম প্রকার তাওহিদুর রুবু বিয়া নিয়ে তাহিদুর রুবু বিয়ার পরিচয় توحد الربوبي الشيخ حفظ بن أحمد الحاكم رحمه اللبولن هو الإقرار الجازم بأن الله تعالى رب كل شيء وملیکه وخالقه ومدبره والمتصرف فيه لم يكن له شريك في الملك ولم يكن له وليج في الظل ولا راد لأمره ولا معقب لحكمه ولا مضاد له ولا مماثل له ولا سمج له ولا منازع في شيء من معاني ربوبيته অমোক্তা দয়াত কথার নিরঙ্কু স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তালা সবকিছুর সৃষ্টিকর্তা তিনি সব কিছুর মালিক গোটা বিশ্বজগতের তিনি একমাত্র পরিচালক ও নিয়ন্ত্রক তিনি সব কিছুর প্রতিপালক তার রাজত্বে কেউ শরিক নেই তার কোনো সহযোগী নেই তার আদেশকে রহিত করার শক্তি কারো নেই তার নির্দেশকে অগ্রাহ্য করার কেউ নেই তার কোনো প্রতিপক্ষ নেই সমকক্ষও নেই রুবু বিয়া ও প্রভুত্বের কোনো ক্ষেত্রেই তার বিরোধিতা করার কেউ নেই এবং তার নাম গুণাবলিতে তার প্রতিদ্বন্দ্বী নেই আবার অনেকে তাও সংজ্ঞায়িত করেছেন এভাবে আলাহ আল্লাহ আল্লাহ তালা এক দ্বিতীয় তার কোনো শরিক নেই এবং তিনি বিশ্বজগতের একমাত্র স্রষ্টা দাতা ও নিয়ন্ত্রক এই বিশ্বাসকেই তাওহিদুর রুবুইয়া বলে তাহলে তাওহিদুর রুবু বিয় আমরা মৌলিকভাবে দুটি পয়েন্ট পাচ্ছি এক আল্লাহর অস্তিত্ব ইমানা দুই আল্লাহ তালাকে একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা দাতা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করা সুতরাং কেউ যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে সে মুমিন হতে পারবে না বিকৃত মস্তিষ্কের অধিকারী নাস্তিকরা ছাড়া কেউ আল্লাহ তালার অস্তিত্বের মতো সহজাত ও শতসিদ্ধ বিষয়কে অস্বীকার করে না এ নিয়ে আমরা সামনে আলোচনা করবো অনুরূপভাবে কেউ যদি বিশ্বজগতের সৃষ্টি প্রতিপালন নিয়ন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে সঠিক করে তবে সেও তাওহিদের গণ্ডি থেকে বের হয়ে শির্কের গণ্ডিতে প্রবেশ করে অলি বুজুর্গরা পৃথিবী পরিচালনা করেন তারা মানুষের লাভ ক্ষতির মালিক তারা সন্তান দিতে পারেন এই ধরনের অপবিশ্বাস যদি কেউ লালন করে তবে সে মুশরিক। মোট কথা আল্লাহর রুবু সঙ্গে সংশ্লিষ্ট যত গুণ ও বৈশিষ্ট্য আছে এগুলোর একটিও যদি গারুল্লার জন্য সাব্যস্ত করা হয় তবে তা শির বলে গণ্য হবে তাহাইদুর রুবুবিয়ার দলিল आल्ला अस्तित्व विश्व मानुषर सहजात प्रवृत्तिरिको दल मोटे आलमीन विश्वास दिए सृष्टि कर प्राकृतिक और सहजा अनुभूति आई संगे आल्ला सामने नत हम तरह से निजेक समर्पण कर बेकुलताओं अवचेतन मने का सरिया परिभाषाटी के बला फित आल्ला তিনি মানুষ জানে না প্রতিটি শিশুকে আল্লাহ তাল্লা এই ফিতটা দিয়েই সৃষ্টি করেছেন মুসরাদ আহমদে বর্ণিত একটি সাহিয়া দিস এসেছে রাসুল সাল আলী করেন মা মিন ইউলাদু ইল্লা এমন কোনো শিশু নেই যাকে আল্লাহ উপর সৃষ্টি করেননি আধুনিক বিজ্ঞানও বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টাল সায়েন্টিস্ট ডক্টর জাস্টিন অ্যালবেরট তার বিখ্যাত বর্ণ বিলিভার্স গ্রন্থে সে ভাষায় উল্লেখ করেছেন শিশুরা জন্মগত ভাবেই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী যাকে আমি বলি সহজাত ধর্ম প্রিয় ভাই সৃষ্টির পরতে পরতে আমরা খুঁজে পাই একজন মহাপরাক্রমশালী স্রষ্টার অস্তিত্ব প্রতিটি মাখলুকি একজন খালিকের অস্তিত্বের কথা ঘোষণা করে তাই প্রতিটি সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের এক একটি দলিল দেখুন কোরআনুল করিম আমাদের দিকে কত প্রজ্ঞাপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরেছে আম খলিক ইন আমরা কি স্রষ্টাব্যতীতেই সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই স্রষ্টা একজন গণ্ডমূর্খ অশিক্ষিত সাধারণ মানুষও সৃষ্টি নিয়ে ফিকির করে আল্লাহ রাবুল্লা আলমিনের অস্তিত্ব অনুভব করতে পারে আরবের এক বেদুনকে জিজ্ঞেস করা হয় আল্লাহ যে আছেন তা তুমি কিভাবে বুঝতে পারলে সে উত্তর দেয় আল বারতুল্লা আলাল আলাল আলা উলজাতজাত বিহার উন্দুল আল্লাফুল খাবীর উঠের মল দেখে বোঝা যায় এখানে ছিল। পথিকের পদচিহ্ন দেখে বোঝা যায় পথিকের অস্তিত্ব অগণিত নক্ষত্র খুঁজতে এই আসমান প্রশস্ত পথ ভরাই জমিন আর উর্মিমালায় উত্তাল সাগর কি মহান রবের অস্তিত্বের ঘোষণা দেয় না কোরআনসূন্নায় তাহিদুর রুবু বিয়ার অসংখ্য দলিল এসেছে কোরআনসূন্নার যেখানেই আর রব শব্দ ব্যবহৃত হয়েছে অথবা যেখানেই সৃষ্টি রিজিক রাজত্ব ইত্যাদির মতো রবু বিয়া ও প্রভুত্বের কোনো বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে সেটি তাহিদুর রুবু বিয়ার দলিলের অন্তর্ভুক্ত নমুনা হিসেবে আমরা এখানে কয়েকটি দলিল উল্লেখ করব। আল্লাহ রাবুল্লাহ আলমিন বিশ্বজগতের পালনকর্তা কোরআনুল করিম এসেছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ আল্লাহতালার জন্য তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং রেজিক দাতা কোরআনে এসেছে হালমিন কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশমণ্ডলী ও পৃথিবী থেকে রিজিক দান করে তার হাতেই গোটা বিশ্বজগতের একচ্ছত্র রাজত্ব কোরআনের ভাষায় ফাসুবাহানি বিয়াদিহি মালা কুতুকুল্লিস ওয়া ইহিতুর অত পবিত্র মহান তিনি যার হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তার নিকটই তোমরা প্রত্যাবর্তিত হবে তিনি আমাদের জীবনমরণের মরণের মালিক কোরআনে এসেছে খালাকাল আল্লা খালিয়াবুল আমালা যিনি সৃষ্টি করেছেন মডন জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম কেবল বিশ্বাস মানুষকে গণ্ডি থেকে বের করে ইসলামের গণ্ডিতে প্রবেশ করায় না এবং যার নাম থেকে নাজাতো দেয় না তাহিদের বাকি দুই প্রকারের উপরও বিশ্বাস স্থাপন করা জরুরি আরবের মুশরিক, ইয়াহুদি খ্রিস্টান ও সহ পৃথিবীর প্রায় সকল ধর্মের মানুষই তাহিদুর রুবু বিয়া বিশ্বাস করে কেবল নাস্তিক ও বর্তমান জামানার কমিউনিস্টদের কথা বাদ দিলে পৃথিবীর প্রায় সব মানুষের জন্যেই এটি সত্য কারণ মানুষের ফিতটা এই ব্যাপারে যদি আপনি তাদের জিজ্ঞেস করেন কি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রিত করছেন তারা অবশ্যই বলবে আল্লাহ তবে তারা কোথায় ফিরে যাচ্ছে ولا انس تههم من خلق السمااواتك والأرض لا قول ن خلق هنا العزيز العليم যদি آني তাদের پوশن করেন কে নভ মন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন তার অবশ্যই বলবে এগলোত সৃষ্টি করেছেন পক্রম শালি সর্ربগ والله تعلا এই আياتগুলোد থেকে আمরা বুঝতে পালাম مكر মশلا تووحذ وبية বি্বাস করত কিন্তু এই বিশ্বাস তাদের مমিন তে পারেনি কারون তার تود الوهية বিশ্বাস করنا তাবলিগের ভাইরা কেবল এই তাওহিদুল রুবু বিয়াকেই কালিমায় তাওহিদের উদ্দেশ্য বলে বয়ান করে থাকেন অথচ কালিমায় তাহিদের মূল উদ্দেশ্য তাওহিদুল উলুহিয়া রুবুইয়া নয় এটি অনেক বড় একটি ভ্রান্তি দোয়া করি আল্লাহ তাদের এই মারাত্মক ভুল সূত্রে ওঠার তাওফিক দিন সামনের কোনো পর্বে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে ইনশা আল্লাহ তাওহিদুল রুবু বিয়ার গুরুত্ব তাৎপর্য বান্দা যখন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে এবং আল্লাহ তালাকে বিশ্বজগতের একমাত্র স্রষ্টা দাতা। পালন কর্তা ও নিয়ন্ত্রণকারী হিসেবে মেনে নেয় এক কথায় সে যখন তাহাইিদুর রুব বিশ্বাস স্থাপন করে তখনই বিশ্বাস তাকে তাওয়াহিদুল দিকে ধাবিত করে কারণ যে ব্যক্তি তাওয়িদুর স্বীকার করে নেয় সে তাহিদুলা স্বীকার করতে বাধ্য হয়ে পড়ে প্রথমে মানুষের অন্তরে তাওহিদুর রুবু কথা আসে তারপর তা উন্নত হয়ে তাহিদুল উলুহিয়া রূপ নেয় আর এজন্যই আল্লাহ তালা এই তাহিদুর রুবুইয়াকে তাহিদুল উলুহিয়ার জন্য দলিল হিসেবে পেশ করেছেন ए ताविदुलूहिया के अस्वीकार कर कारण तावाहिदुर रुबूब अर्थहीन पड़े भाव बुझिए विषय खुले बोली मानुष जख विश्वास तालाई विश्वजगतर एकम्रिकर्ता पालन करता और रिजिक दाता जीवन मरणर मालिक भलो मंद सब तर हाथे सौभाग्य दुर्भाग्य तरह पक्ष आखिर परिपूर्ण भाव निजे के आल्लर का सपोर्द कर दे मन संगे जा आल्लार हूकुमे ही घटे से जुदी जान्नाते प्रवेश तब आल्लर तौफिक और रहमत ही सम्भव है और से जान्ने जाए तब आल्लर प्रज्ञा और इन्साफर कारण ही जाए यह विश्वास कारण से कल्याण लाभ करते आल्लाता आल्लार ही स्वर्णपन्न है अकल्याण बाचते तरह से आश्रय प्रार्थना कर आल्ला से हिदायत चायटी बान्दार हृदय तर रबर प्रति प्रबल भलोबास तक से कथाओ कल्ला प्रिय होते चाय পাশাপাশি তার হৃদয়ে আল্লাহর প্রতি সম্মান ও ভয় জেগে ওঠে আর এটিই তার অন্তরে তাওয়াহিদুল উলুহিয়া সৃষ্টির আলামত এভাবেই তাওয়াহিদুর রুবুবিয়ের দরজা দিয়ে সে তাওয়িদুল উলুহিয়ায় প্রবেশ করে এখান থেকে আমরা তাওয়াহিদুর রুবু গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করতে পারি তাওয়াহিদুর রুবুবিয়ার আলোচনা এখানেই শেষ করছি। আগামী মজলিশে আমরা তাহিদুল উলুহিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশা